মুসলিমরা কেন বিজয় হয়েছিল তার কোনো ব্যাখ্যা নেই শক্তিমত্তার বিচারে এই যুদ্ধে মুসলিমদের বিজয় হবার কোনোই কারণ ছিল না কিন্তু এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি সেটাই একমাত্র বাস্তবতা নয় বাস্তবতার অংশমাত্র আমাদের চোখের সামনে যে জগৎ আছে তার বাইরে আরও একটি জগৎ আছে আর তা হলো গায়বের জগৎ আর তাই দুনিয়াবি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বদরের যুদ্ধকে কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয় কারণ এই যুদ্ধে মুসলিমরা আল্লা তালার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন আর শুধু সেই কারণেই তারা বিজয় হতে পেরেছিলেন তাদের যে সামান্য অস্ত্রশস্ত্র আর লোকবল ছিল তা দিয়ে কোরাইসদের সাথে পেরে ওঠা কখনোই সম্ভব ছিল না কিন্তু সত্যিকারের ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ সোহান ওয়াত আলা তিনি যা চান তাই হয় আর তাই বদলে মুসলিমরা বিজয় হয়েছিল এই বিজয়ের একটাই ব্যাখ্যা আর তা হল यही विश्वजगतर मालिक अल्ला तर विजयी बदर जुद्ध नहीं आलोचना बे दीर्घ य सरिजे एकाधिक पर जोड़े बद नहीं आलोचना करब इनशाला आज हम आलोचना करब युद्ध प्रेक्षापट नहीं आल्ला तलाध के तक दी लिखे रेखे संघटित होती एक पटभूमि और आल्ला तला पटभूमि निर्माण कर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 बदर जुद्ध हठात कर मुस्लिमरा हिजरत कर मक्का मदिनाए चले दुई पक्षर मध्य एक चापा उत्तेजना बज कर कारण दुईपक्षर मध्य जे द्वंदो क्षमता वनिया द्वंद्व छाई द्वंद आदर्शिक द्वंद इसलम एक ग्लोबल मेसेज वैश्विक बार्ता नहीं पृथ्वी एस बार्तार बिुदे जे बा जाराई अवस्थान ग्रहण कर যুদ্ধ তাদের সাথে অবসম্ভাবেই এবং কোরাইশরা সেটা বুঝতে পেরেছিল তাই মুসলিমরা মদিনায় চলে আসার পরেও তারা মুসলিমদেরকে নিজেদের জন্য অস্তিত্বের হুমকিস্বরূপ মনে করতে থাকে মদিনা রাষ্ট্রকে তারা একটা শত্রু রাষ্ট্র হিসেবে দেখতে থাকে এর প্রমাণ আমরা পাই সাদিবিন মোয়াজ রদিয়াল্লা আনহো এবং আবুজাহালের একটি কথোপকথনে যেখানে আবুজাহেল সাহাদিবিন মোয়াজকে হুমকি দিয়েছিল মদিনায় মুহ্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম এবং মুসলিমদের আশ্রয় দেওয়ার কারণে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 কোনো হতাহতের ঘটনা ঘটেনি বদরের পটভূমির দ্বিতীয় স্টেজ বলা যেতে পারে সারিয়ায় নাখলাকে এই অভিযান আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ রসুসাল্ল আলী ওয়াসাল্লাম কিছু মুজাহিদ সাহাবিকে কুরাইসের একটি কাফেলা নজরদারি করার উদ্দেশ্যে একটি অভিযান প্রেরণ করেন কিন্তু তার নিজ থেকেই সেই কাফেলাকে আক্রমণ করেন এবং সেটা তারা করেছিলেন হারাম মাসে অথবা আশারুল হরুমের চারটি মাসের একটি মাসে হারাব মাসগুলোতে আরবরা যুদ্ধবিগ্রহ করা থেকে বিরত থাকত কিন্তু মুসলিমরা হারাব মাসে এই আক্রমণ পরিচালনা করায় বিষয়টা বেশ সোরগলে জন্ম দেয় এবং কাফিররা এ থেকে ফায়দা লুটার চেষ্টা করে এই ঘটনা মুসলিম বনাম কুরাইশ সংঘাতে নতুন মাত্রা যোগ করে কাফেলা আক্রমণের এই স্ট্র্যাটেজি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটা কৌশল রসুল্লা সাল্লু আলি ওয়াসাল্লাম এর মাধ্যমে কুরাইশদের অর্থনীতিতে আঘাত হানতে চেয়েছিলেন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 সম্ভবত সে কারণে কোরআসরা এই কাফেলায় মুসলিমদের থেকে দখল করার অর্থসম্পদ সম্পদ বিনিয়োগ করতে সক্ষম হয় কোরাইশদের কাফেলার অবস্থান ও গতিপথের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য রসুল্লাহ সাল্লু আলি হুয়াশ্লাম তার শক্তিশালী ইন্টেলিজেন্স টিমের লোকদের কাজে লাগালেন তাদের মাধ্যমে তিনি নিয়মিত শত্রুপক্ষের ব্যাপারে তথ্য সংগ্রহ করতেন কোরআসদের কাফেলা পাঠানোর খবর পাওয়া মাত্র রসুল্লাহ সাল্লু আলি হুয়াশাল্লাম সেই কাফেলার খোঁজ নেওয়ার জন্য গুপ্তচর পাঠান বাসবাস ইবেন আমর রদ আনহু তথ্য জোগাড় করে সরাসরি রসুল্লাহ সাল্লু আলী আসলামের বাসায় এলেন সেই সময় রসুল্লাহ সাল্লু আলী আসলামের ঘরে ছিলেন শুধুমাত্র আনাস রদ আনহু ও বাসবাস আনস ইবিন মালিকের বয়স মাত্র তখন সাত বাসবাস রসুল্লাহ সাল্লু আলী আসলামকে কোরাইশের কাফেলার অবস্থান সম্পর্কে তথ্য দিলেন কোনো কোন বর্ণায় এসেছে নবীজি সাল্লু আলি আসলাম তালহা এবং জাইদ রাজ আনহুমাকেও তথ্য সংগ্রহের জন্য পাঠান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 রসলাস আলী আসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন এই কাফেলাটি কোরআশদের এতে প্রচুর সম্পদ থাকবে এটিকে আক্রমণ করো যাতে আল্লাহ তাদের সম্পদ তোমাদেরকে গণিমত হিসেবে প্রদান করেন এখানে লক্ষণীয় মুসলিমদের সাথে কোরআশটা ছিল যুদ্ধরত আর ইসলামী শরীয়ত অনুসারে যুদ্ধরত জাতির রক্ত আর সম্পদ হচ্ছে হালাল অর্থাৎ তাদের হত্যা করা যাবে এবং তাদের সম্পদ দখল করা যাবে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 কিন্তু ব্যতিক্রম ছিল কুরাইসদের কাফেলা তাদের কাফেলা কোনো গোত্র আক্রমণ করত না কারণ আগে আমরা বলেছি পুরো আরব জুড়ে কুরাইসদের বিশেষ মর্যাদা ছিল কারণ তারা ছিল কাবা ঘরের অভিভাবক কিন্তু মুসলিমদের উত্থানের সাথে সাথে এই সমীকরণ বদলে যায় মুসলিমরা কুরাইসদের কাফেলা আক্রমণ করার দুঃসাহস দেখায় আর তাই এবার আবু সুফিয়ান আগে থেকেই বেশ সতর্ক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 কেবল মদিনার লোকেরাই তাদের উঠদের খেজুর খাওয়াবার সামর্থ্য রাখে বাঘেদের জন্য উটকে খেজুর খাওয়ানো ছিল রীতিমতো বিলাসিতা যাই হোক আবু সুফিয়ান বুঝে ফেলল রসুল্লা সাল্লু আলী ওয়াসালাম ও তার অনুসারীরা কাফেলা আক্রমণ করার জন্য আসছে সে ক্রাইসদের বিশাল কাফেলা রক্ষা করার জন্য দুটো পদক্ষেপ নিল এক সে একটি অপরিচিত রুট ধরে মক্কায় ফিরে যাবার জন্য রওনা দিল যেন মুসলিমরা তাদের খুঁজে না পায় দুই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 প্রথমে কাবা ঘরের উপর এবং তারপর পাহাড়ের এক চূড়ার উপর গিয়ে দাঁড়ালো তারপর সে কুরাইসদের সাবধান করে দিয়ে বলল তিন দিনের মধ্যে তোমরা ধ্বংস হয়ে যাবে একথা বলে লোকটি একটি পাথর নিয়ে পাহাড়ের চূড়া থেকে ছুঁড়ে মারল পাথরটি মক্কার মাটিতে পড়া মাত্র বিস্ফোরিত হলো মক্কার প্রতিটি ঘরে সেই বিস্ফোরণ থেকে ছিটকে আসা বস্তু এসে আঘাত হারল আতিকা এই স্বপ্ন দেখে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন ब्बाब आब्दुलतालिब के बलें भाइय आल्ला कसुम आज रात एक स्वप्न देखे खूब भय लागे भय लागे को विपद ना इसे पड़े तुम्हें का स्व्ने कथा बोलना की स्वप्न देखे तुम आतिका तर स्वप्नर कथा भाई आब्बास के जानाले आब्बास सब शुने वलें अपा इटा तो एक भय स्वप्न तुम्हें काउ के स्वर कथा बोलना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 আল আব্বাস বলেছেন সকালবেলা আমি ঘুম থেকে উঠে কাবা বা তাওয়ফ করতে গিয়ে দেখি সেখানে আবু জাহেল অন্যান্য কুরাইশ নেতাদের সাথে বসে আদিকার স্বপ্ন নিয়ে আলোচনা করছে আব্বাসকে দেখে আবু জাহেল বলল আবুল ফজল তাওয়াপ শেষ করে এদিকে অসে তো কথা আছে আবুল ফজল ছিল আব্বাসের কুনিয়া তাওয়াফ শেষ করে আব্বাস তাদের সাথে আলোচনা যোগ দিলেন আব্বাস তখনও মুসলিম হননি তবে মুসলিমদের প্রতি তিনি সহানুভূতিশীল ছিলেন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 তোমরা যারা আব্দুল মুতালিমের পরিবার তোমাদের পরিবারে একটা পুরুষ নবী তো আছেই তাতেও দেখি তোমাদের মন ঘুরছে না এখন দেখছি তোমরা একটা মহিলা নবী বানিয়ে নেছো। পুরুষ নবী বলতে আবুজাহেল আল্লাহ রসুলসাল্লাহু আলি আসালামের কথা ইঙ্গিত করছিল কারণ আল্লাহ রসুল তার চাচা আব্বাস ফুপু আতিকা তারা ছিলেন একই পরিবার বনু হাসিমের সন্তান এরপর আবু জাহেল বললো আতিকা নাকি তিন দিনের আলটিমেটাম দিয়েছে তো আমরা ভাবছি এই তিন দিনের অপেক্ষা করে দেখব আদৌ কিছু হয় কি না এর মধ্যে সে যা বলেছে যদি সত্যি না হয় তাহলে তোমাদেরকে আরবের সবচেয়ে বড় মিথ্যুক বলে লিখিত ঘোষণা জারি করা হবে বুঝেছ নিজের মানসম্মান সম্মান বাঁচানোর জন্য আব্বাস পুরো ঘটনা অস্বীকার করে বললেন না আতিকা তো কোনো স্বপ্ন দেখেনি পুরো বিষয়টা আব্দুল মোত্তালি পরিবারের জন্য খুব অপমানজনক ছিল আব্বাস বাড়িতে ফিরে এলে এবার তাকে পেল আব্দুল মোত্তালি পরিবারের মহিলা সদস্যরা আব্বাসের নিরাপত্তা দেখে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 এই ভেবে আমার মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিলো যে আমি কেন বেটা আবুজাহেলকে সেদিন কোনো কথা না শুনিয়েই ছেড়ে দিলাম মসজিদে গিয়ে আবুজাহেলকে দেখলাম তাকে দেখে মনে মনে ভাবছি আজকে তাকে কথা শুনিয়ে ছাড়বো এই ভেবে আমি তার দিকে এগোচ্ছি আবু জাহেল ছিল বাঘু লোক ধারালো তার চেহারা তীক্ষ্ণ তার কণ্ঠস্বর আর শানিত তার চাহনি কিন্তু দেখলাম সে মসজিদের দরজার দিকে দৌড়ে আসছে মনে মনে ভাবলাম কি ব্যাপার এই লোকের হলো কি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 বদরে প্রতিবছর বছর আরবরা মেলার আয়োজন করত আর সেখানে বেচা কেনা করতো আবু জাহেল যেতে যেতে সবাইকে বলছিল আমরা সেখানে যাব তিন দিন ধরে উৎসব করব, উট করব, করবো মদ খাবো আর গায়িকারা আমাদের জন্য গান বাজনা পরিবেশন করবে বেদ আমাদের অভিযান ও উৎসব সম্পর্কে জানবে তারা আমাদের সম্মান করবে চলো আমরা এগিয়ে যাই প্রশ্ন আসতে পারে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 আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আনফালের 47 নম্বর আয়াতে বলেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন دیারিহিম বত্রা ওয়ারআআন নাস ওয়া ইয়াসুদুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু بما ইয়ামালুনা মুহীত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 आप जुद्ध करब आपनारामने अपन आपना पेचन थने दाड़ी और आपनारामे दाड़ी आपनी आपनारब के लिए युद्ध अग्रसर हन आप कथागुल सब मने अन्कम एक आलोड़न तैयारी कर लब्दुल्लाबिन मासूद रज्लाह आनू तार कथागुलो एत भलो लेगे मेघ दर मध्य से दिन एम कि देखे मन हो दुनिया सबकिछ चाहते बुझी मेघ दंग पावे बसि दामी মিক্তাদের মধ্যে এই দৃঢ়তা দেখে আল্লাহ রসুল সাল্লাহু আলি আসাল্লামের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু আবু বকর অমার মিকতার রদিয়াল্লা আনহুম এরা প্রত্যেকে ছিলেন মোহাজির সাহাবি আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম মুহাজির সাহাবিদের রেসপন্সে খুব খুশি হয়েছিলেন কিন্তু সেটা যথেষ্ট ছিল না তাই তিনি আবার বললেন তোমরা আমাকে পরামর্শ দাও আবুাকর আর অমারের মতো সাহাবিদের মত জানার পরেও আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম সাহাবিদের পরামর্শ চাচ্ছিলেন এর কারণ হল আসলে তিনি আনসারদের মতটাও জানতে চাইছিলেন কারণ আনসারদের সাথে তার চুক্তি ছিল আনসাররা নবীজি সাল্লাহু আলী আসাল্লামকে রক্ষা করার জন্য মোদিনার ভেতরে কোনো যুদ্ধ হলে তারা সেই যুদ্ধে অংশ নেবে মদিনার বাইরে যুদ্ধে যেতে তারা আইনগতভাবে বাধ্য ছিলেন না আর এই কারণেই নবীজ সাল্লাহু আলি আসাল্লাম স্পষ্টভাবে জানতে চাচ্ছিলেন যে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 আনসাররা চাইলে বলতে পারতেন যে রসুলুল্লাহ সাল্লু আলীহাস্লামের সাথে তাদের চুক্তি হয়েছিল শুধুমাত্র মোদিনার অভ্যন্তরে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কিন্তু তারা সেটা বলেননি বরং তারা উদ্গ্রীব ছিলেন রসুল সাথে যুদ্ধ করতে হোক সেটা মদিনার ভেতরে বা বাইরে রসুলুল্লাহ সাল্লু আলীহাস্লাম সেটাই মনে মনে চাচ্ছিলেন প্রতিমন্ত্রী কিছু ঘটনা ঘটে এই ঘটনাগুলো সম্ভবত কোরাইসদের সাথে যুদ্ধে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়ার আগেই ঘটেছিল যেমন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 बर्तमान जुगर अधिकाश सना बाहिनी सैन्यरा जुद्ध कर मूलत विभिन्न सेवा और अर्थर आशाय तुद्ध के नीचक चाकी हिसेब देखे सूचो पेले परि एक कठिन हम तुद्ध पाली जाए एक बर्णनाथ जर बस चौदो बचर नीचे छो ते मदिन पाठ देखाटी थके धारणा करते समाजे पुरुषरा कत अल्प बयसे मैच्योरिटी परिपक्ता लाभ करत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 তুমি কি আল্লাহ ও তার রসুলকে বিশ্বাস করো সে বলল না তখন রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বললেন তাহলে তুমি ফিরে যাও আমি কোনো মর্শিকের কাছ থেকে সাহায্য নেব না এরপর সে চলে গেল আমরা যখন সাজারায় পৌঁছলাম তখন আবার লোকটি দেখা মিলল সে আবার একই প্রস্তাব দিল এবং রসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম তাকে একই কথা বললেন তুমি ফিরে যাও আমি কোনো মর্শিকের কাছ থেকে সাহায্য নেবো না এরপর লোকটি আবার বাইদায় এসে রসুল্লাহকে নাগালে পেলো রসুল্লাহ তাকে একই প্রশ্ন আবারও জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহ ও তার রসুলে বিশ্বাস করো এবারে সে বলল হ্যাঁ করি তখন আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লাম তাকে বললেন ঠিক আছে তুমি আমাদের সাথে চলো এখানে একটা বিষয় লক্ষণীয় সবে মাত্র মুসলিম হওয়া এক ব্যক্তি জিহাদে অংশ নিয়েছে এইল কিংবা তস্কিয়া কিংবা তার্বিয়ার অভাবে তাকে জিহাদে যেতে বারণ করা হয়নি এই যুদ্ধে আমরা দুজন মুসলিমের কথা জানি যারা ইচ্ছা থাকা সত্ত্বেও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 যেই দুজন সাহাবি তার সাথে উট শেয়ার করেছিলেন তারা হলেন আলী ইবেন আবু তালিব এবং আবুলোবাবার আনহুমা চলতে চলতে যখন তাদের পালা আসতো তখন তারা নিজেরা না চড়ে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে চড়ার জন্য অনুরোধ করতেন তখন রসুল্লাহ তাদেরকে বলতেন তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আর আমিও তোমাদের মতো আল্লাহর কাছে পুরস্কারের প্রত্যাশী এই ছোট্ট কিন্তু অসাধারণ ঘটনাটি দেখিয়ে দেয় রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলিহাস্লাম কোনো সাধারণ মিলিটারি জেনারেল ছিলেন না তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রসুল শ্রেষ্ঠ বান্দা একজন সাধারণ মিলিটারি কমান্ডার কখনোই তার সৈনিকদের সাথে তার একটা বাহন শেয়ার করার কথা ভাবতে পারে না কিন্তু আল্লা রসুল সাল্লা আলিম তাই করে দেখিয়েছেন যখন অন্যদের পালা এসেছে তিনি উট থেকে নেমে নিজের পায়ে হেঁটেছেন আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লাম যদি পুরো সময়টা জুড়েও উটের পিঠে চড়তেন সেটা খারাপ কিছু ছিল না কারণ আলী এবং আবুলুবাবা রাদ আনহুমা আন্তরিকভাবেই চাচ্ছিলেন আল্লাহ রসুল যেন উটের পিঠে পুরো সময়টা জুড়ে থাকেন কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম কোনো কাজের পুরস্কারই হাতছাড়া করতে চাননি আপাত দৃষ্টিতে যে কাজটি ছোট সেই কাজের পুরস্কার থেকেও নবীজ সাল্লাহু আলি আসসালাম নিজেকে বঞ্চিত করতে চাননি আর তাই তিনি বলেছেন তোমাদের মতো আমিও আল্লাহর কাছে পুরস্কার প্রত্যাশী তিনি আলী রদিয়াল আনহুকে বলেছেন তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আমরা আগেই বলেছি কোরাইশদের যুদ্ধে বের হবার কোনো প্রয়োজন ছিল না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 তারা কিন্তু মুনাফিক ছিলেন না তারা ছিলেন তারাই ছিলেন সে কেন তারা যুদ্ধ রক্তারক্তি স্বাভাবিকভাবেই একটি অপছন্দনীয় বিষয় আর মুসলিম বাহিনী হিসেবে এটি ছিল তাদের প্রথম যুদ্ধ যুদ্ধকে অপছন্দ করা মানুষের স্বাভাবিক আল্লাহ আল্লাহতালা বলেন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 अथच तुम्हारे कल्याण कर और एक विषय तुम्हारे पचंदन अथच तुम्हारे अकल्याण कर वस्तु तो आल्ल तुम्हारे सुरब आकारा आया दुश ष षोल देखा जा जो ममिने अपछंद होते किताओ आल्ला तक ममिन सम्बोधन कर एक एमानदार व्यक्ति को भलो काजे इतस्तुत करते ही पेट को समस्या ना जदि तार ईमान दुरबलतार ऊपर जयी है হজে যাবার জন্য কিংবা ফজরে ঘুম থেকে উঠতে গড়িমসি করলেও সেটাকে যদি শেষ পর্যন্ত কাটি ওঠা যায় তাহলে তাতে তেমন কোনো সমস্যা নেই সুরা আনফালের সেই আয়াতে জিহাদে যেতে না চাওয়া মুমিনদের কথা উল্লেখ করে পরের আয়াতে আল্লাহ আসল বলেন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 আমরা মাক্কী যুগের কাহিনী বর্ণার সময় একটি ঘটনা বর্ণনা করেছিলাম যেখানে উকবা এ বিন আবি মুদ নামের এক মুশ্রিক যে ছিল কোরাইসের মাঝে সবচেয়ে জঘন্য আর নিচু মানসিকতার এক লোক সে একবার আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ামের গায়ের উপর সিস্তারত অবস্থায় নারী চাপিয়ে দেয় এরপর ফাঁতিমারা দে আনহা এসে সেগুলো পরিষ্কার করলে আল্লাহর রসুল উঠে দাঁড়ান এবং তখন নাম ধরে কিছু লোকের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেন তিনি বলেন হে আল্লাহ শাস্তি দাও আবুজাহে উতপা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া আল ওয়ালিদ বিন ওতপা উমাইয়া বিন খালাফ আর উত্পা এ আবি আবে এই দু তিনি তিনি জনের নাম উল্লেখ করেছিলেন তবে বর্ণনাকারী একজনের নাম ভুলে যান আবদুল্লা বিন মাসুদানহু বলেন এই জনের প্রত্যেকেই বদরে নিহত হয়েছিল আল্লাহ আল্লাহতালা বদরের ময়দানে আল্লাহ রসুলসালু আলি আসালামের দোয়া কবুল করেছিলেন এই জঘন্য লোকগুলোকে সেখানেই হত্যা করেছেন যাই হোক কোরাইশা যাত্রা শুরু করলো তাদের সেনা দল ছিল তেরোশো সৈন্যের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 ফেসবুক পেজ ডাব্লু ডব্লিউ ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রফস মিডিয়া অর্গ 2015